বিসমিল্লাহ রহমান আমরা সবাই তবা শব্দটির সাথে কম বেশি পরিচিত তবে একই রকম আরো একটি শব্দ কোরআনে বহুবার এসেছে শব্দটি হল ইনাবা এখন যেহেতু রমাদান মাস সুতরাং আমরা আলোচনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে ইনাবার আলোচনা শুরু করব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 আল্লাহর কিছু বান্ধা আছে যারা রমাদানের শেষ দশ দিনে দুনিয়ার সবকিছু ফেলে এই তিকাফের উদ্দেশ্যে আল্লাহর দিকে ছুটে যায় ঠিক তেমনি ইনাবা হল আল্লাহর দিকে অনবরত এই তিকাফ করা মানব হৃদয়কে আল্লাহর দিকেই ছুটে যেতে হবে আর এতেই তার সম্মান নিহিত কেউ যদি আল্লাহর পানে না ছুটে তাহলে সে অন্য কারো দিকে ছুটবে আর মানুষ হয়ে রব পাদে অন্য কারো দিকে ছোটার মধ্যে কোনো সম্মান নেই সুখের দিনে কিংবা দুঃখের মুহূর্তে সব রকম অবস্থায় আল্লাহ ফিরে যাওয়াই হল সেই ব্যক্তি যে গুনার পর তবা তো করেই বরং আরো এক ধাপ এগিয়ে নিজেকেই বদলে নিজেকে আল্লাহ সাথে নিজেকে একটা সার্বক্ষণিক সম্পর্কে জুড়ে নেয় আল্লাহ তালা ইব্রাহিম আলহিসামের ব্যাপারে বলেছেন নিঃসন্দেহে ইব্রাহিম ছিল ধৈর্যশীল কোমল হৃদয়ের অধিকারী এবং আল্লাহ অভিমুখী সুরাহ আয়াত্তর এই আয়াতে ইব্রাহিম আলাই কথা বলা হচ্ছে তিনি ছিলেন হালিম অর্থাৎ হালেমশীল ওয়াহ অর্থাৎ কোমল হৃদয়ের অধিকারী এবং মুনিব অর্থাৎ বারবার আল্লাহর দিকে তহবাকারী ব্যক্তি কোরআনের একটি আয়াতকে কিছু উলামা সবচাইতে বেশি আশা জাগা নিয়া আয়াত বলে মনে করেন কোন সে আয়াত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 নিবু قَبْلِ আশ্লি يَأْتِيَكُمُ মিং مِنْ قَبْلِ কুমুল্লা يَأْتِيَكُمُ কবলি ثُمَّ لَا সরু বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহ থেকে না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়াল তোমরা তোমাদের পালনকর্তার কর্তার অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ হও সুরা জুমার আয়াত তেপ্পান্ন থেকে চুয়ান্ন এই আয়াতে তো আল্লাহ উল্লেখ করেছেন ইনাবার কথা ও আনিবু এই ইনাবা ব্যাপারটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব ইনাবার স্তর তিনটি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 বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরাজ তুমার আয়াতিপান্ন এবং পরবর্তী আয়াত ওই কবলি তিয়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 এটাই হলো ইনাবা সর্বোচ্চ স্তর দেহ এবং মন দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে যাওয়া সব সময় সকল পরিস্থিতিতে কেবল দিকে ফিরে যাওয়া এবং পরিপূর্ণভাবে আল্লাহর সকল আদেশ মেনে নেয়া এটাই হলো সর্বোত্তম পর্যায়ের ইনাবা ইব্রাহিম আলহাল্লাম এভাবে ইনাবা করেছেন তার ইনাবার স্তর ছিল সর্বোচ্চ পর্যায়ের আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে ইব্রাহিম ছিল ধৈর্যশীল কমল হৃদয়ের অধিকারী এবং আল্লাহ অভিমুখী সুরাহুদ আয়াত পঁচাত্তর শুধু ইব্রাহিম আলাহ ইসলামী নন কোরআনে নবী সোহাইব আলাহ ইসলামের ব্যাপারেও উল্লেখ করা হয়েছে সঈদিন সোহাইব আলাহ ইসলাম বলেছেন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 কেননা সবচেয়ে উত্তম লোকগুলোকে এই শয়তান ভুল পথে নিয়ে যেতে চায় মানবজাতির জাতির নেতার দিকে তাকান সব ইমামদের ইমাম তবাকারীদের নেতা তিনি বলেন আল্লাহর কসম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং প্রতিদিন সত্তর বারের বেশি তবা করি এর পরেও তিনি সত্তর থেকে একশো বার তবাহ করতেন আমাদের গুনাহের কোন কমতি নেই মাত্র একটা গুণা মাফের ব্যাপারেও আমাদের কোন নিশ্চয়তা দেওয়া হয়নি তাহলে চিন্তা করুন আমাদের কতবার মাফ চাওয়া উচিত গুনাহ অন্তরকে শক্ত করে দেয় क्या मन के नरम करते आल्ला तबाह कर घटना पर तुम्हारे अंतर कठिन हो गाथर मत अथवा चाहते कठिन सुरा आया चुहत्तर गुणाह कर लेर कलो हो जाए कबाह कर যেন আপনার অন্তরকে পরিষ্কার করতে পারেন রমাদানের মতো এমন বরকতময় সময় আর পাবেন না আল্লাহ বলেন আলা কখনো না বরং তারা যা করে তা তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে সুরামিফিন আয়াত চোদ্দ ফোটা ফোটা করে অন্তরে দাগ পড়ছে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 রমাদানের জন্য কেউ কি খাবার দাবার কেনার কথা ভুলেছে না মাগরে আগেই সবাই ইফতার রেডি করে ফেলে অথচ নিজেকে রেডি করার কথা আমরা ভুলে যাই রানের খাবার জমানার চাইতেও ইস্তেকফার তবাহ আর ভালো আমল করা কি আরো জরুরি না হে আমার রব আমার গুনাহ যদি পাহাড় সমানো হয়ে থাকে তোমার ক্ষমা তো তার চেয়েও বড় যদি নেকরাই কেবল তোমাকে ডাকতে থাকে তবে আমার মতো পাপিরা কোথায় যাবে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 আমি তবা করি তারপর আবার গুণাহ করি আবার তবা করি এরপর আবার গুনহ করি আমি হাল ছেড়ে দিয়েছি নিজেকে নিয়ে আমি হতাশ আপনি কি খোরআন পড়েছেন জানেন আল্লাহ আপনাকে কি বলছেন আল্লাহ আপনাকে দেখে বলছেন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 আল্লাহ এখানে এমনটি বলেননি যে হে মোমিন বান্দারা এবং তিনি এটিও বলেননি যে হে মানব জাতি যেভাবে তিনি কোরআনে অনেকবার বলেছেন এই আয়তে তিনি মুত নেহসিনদেরও বলছেন না না। আমালে অগ্রগামীদেরও বলছেন না এই আয়াতে তিনি তার গুনাহগার বান্দাদের সম্বোধন করে বলছেন নিরাশ হয়েও না আসিম এমেন রাজাহ বলেন উমার বিন আবদুল আজিজ একবার বক্তিতায় বলেন মতো গুনাহ মানুষকে ধ্বংস করে দেয় আর সবচেয়ে জঘন্য মাত্রায় ধ্বংস হল গুনাহ করে তবা না করা এবং গুনাহের উপর অবিজল থাকা সুনানাতির মিজির এক সহিদিশালা বলেন হে আদম সন্তান যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার থেকে ক্ষমা পাওয়ার আশায় থাকবে তোমার গুণাহ যত বেশি হোক আমি তোমাকে ক্ষমা করে দেব এবং এতে কোনো পরোয়া করব না হে আদম সন্তান তোমার গুণাহের পরিমাণ যদি মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তারপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দেব এবং আমি এতে পরোয়া করব না হে আদম সন্তান তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুণাহ নিয়েও আমার কাছে আস এবং আমার সঙ্গে কাউকে শরিক না করে থাকো তাহলে তোমার কাছেও আমি পৃথিবীপূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব কাজেই আপনি কফুরের সাথে ডিল করছেন আপনি আর রহমানের সাথে ডিল করছেন আপনি আফু সাথে ডিল করছেন আল্লাহ তাল এই গুণগুলো থেকে এটাই হলো আপনার প্রাপ্তি ইব্রাহিম এবং সাইবান বলেছেন তিনি ২০ বছর বয়সী এক যুবককে চিনতেন শয়তান তাকে এ কথা বলে প্রযোচিত করতে যে তুমি তো এখন যুবক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 তিনি অমুখাপেক্ষী তিনি সব কিছুর মালিক তিনি ডাকছেন কারণ তিনি আল আল রহমান, আফু, আল্লাহর কসম আপনি সেই মহান রবের কাছে ক্ষমা চাইছেন যার দয়া আপনার মায়ের থেকেও বেশি ওসাল আল্লাহ মুহাম্মদ ও আল্লাহ ও আলহামদুলিল্লাহ আলামিন।